আসসালামুকমতুলো আলহামদুলিল্লাহ রবীলিনা মহামাজিনিয় দর্শক মন্ডোলি আপনা রপিস টিভি বাংলা থেকে ইসলামী প্রোগ্রাম দেখছেন ইসলাম অর্থনীতিতে কি নির্দেশ দেয় তার হালাল ও হারাম নীতি কি রীতি কী সে বিষয়ক বহু আলোচনা শুনছেন আজকেই তার একটা আলোচনা বিমা বা ইন্স্যুরেন্স বিমা করা যায়জ কি না ইন্স্যুরেন্স করা যায় কিনা। কোন কোনো ইন্স্যুরেন্স এমন আছে কি যা করা যায়জ এবং আমাদের দেশে যে প্রচলিত বিমাগুলো আছে সেগুলো করা যায়জ ইত্যাদি আলোচনা আপনাদের সামনে করব আজকে এই বৈঠকে বিমার অর্থ এই যে ভবিষ্যতের सकल सम्भव्य विपद आपद व दुर्घटना इत्यादि मानस सम्मुखीन है तार मध्य को निदिष्टरणे दुर्घटनार आर्थिक क्षतिपूरण देवे कोथबा कम्पानी तरह दायित्व ने हे बीमा यीस्टियों चतुर्द शत शुरू है और तक आज पर्त चालू आकल दुर्घटनार पर बीमा से दिखे लक्ष्य रेखे বিমার তিনটি বড় বড় প্রকার রয়েছে তিন প্রকার বিমা প্রথম হচ্ছে মাল বিমা যাকে ইংরেজিতে বলা হয় গুডস ইন্স্যুরেন্স আপনার সম্পত্তি মালের ওপরে বিমা এর নিয়ম হলো এই যে যে ব্যক্তি কোনো মালের ওপর বিমা করতে চায় সে নির্দিষ্ট হারে বিমা কোম্পানিকে কিস্তি বা চাঁদা আদায় করে যায় কিস্তি বা চাঁদা আদায় করে যায় যাকে প্রিমিয়াম বলা হয়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 এর অর্থ হলো এই যে কোম্পানি বিমাকারীর সাথে এই চুক্তি করে যে একটি নির্ধারিত সময়ের মধ্যে তার বিমাকারীর অপমৃত্যু হলে একটা নির্দেশ সময় দিয়ে দেবে সে মধ্যে যদি বিমাকারীর অপমৃত্যু হয় তাহলে বিমা প্রতিষ্ঠান চুক্তিকৃত প্রতিশ্রুত টাকা তার ওয়ারেসিনদেরকে দেবে সে মারা গেলো দুর্ঘটনায় তো সে তোর পাশে পেয়ে কি লাভ হবে সে তো আর পাবে না বরং তার ওয়ারেশদেরকে ওই টাকা বিমা কোম্পানি আদায় করে দেবে এটা মেয়াদ নির্দিষ্ট করা থাকে সেই মেয়াদের ভিতরে মারা গেলে চুক্তির টাকা মৃত বীমাকারী ওয়ারেসিনরা পায় একটা নির্দিষ্ট করতে দেবে এত সময় সেই সময়ের ভিতরে মারা গেলে তবে তার ওয়ারেসিরা টাকা পাবে যদি সে মেয়াদে তার মৃত্যু না হয় তাহলে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর বিমাও শেষ হয়ে যায় এবং জমাকিত টাকা সুদে আসলে ফেরত পায় পক্ষান্তরে কোন কোনো ক্ষেত্রে মেয়াদ নির্দিষ্ট থাকে না এরূপলে যখনই বিমাকারীর মৃত্যু হয় তখনই তার টাকা থেকে এই যে বিমাগুলো বলা হল এর বিভক্ত প্রথম হচ্ছে বলে সরকার এটা সরকারের পক্ষ থেকে হয় এমন এক পথ ও পদ্ধতি অবলম্বন করে যাতে জনতিপরণ অথবা কোনো মুনাফা লাভের ক্ষেত্রে সুবিধাভোগ করতে পারে যেমন সরকারি চাকরিজীবীদের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 अतपर ताइ चुक्तिब्ध है क्यों दुर्घटनाग्रस्त हो तरह क्षतिपूरण देवे वही फंडे दे केवल तरह सदस्य टाक जमा थके बोल लोकेंबा क्षतिपूरण केवल वही सकल सदस्यर मध्य ही सीम बरण प्रदत्त टकर अंक जो फंडे टाइम बसिता से हिसाब से सदस्य निकट के आओ बस टा आदाय है फंड बसी टाक आदाय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 तीन नम्बर हेणिज्यिक बीमा जेटा बहुल प्रचलित कमार्शियल इन्स्यंस बीमार नियम पद्धति जे बीमा कम्पानी प्रतिष्ठा करा कम्पान उद्देश्य था बीमा के, के बािज्य रूपे परिचालित करा बीमा कि आसले व्यवसा वाणिज्य रूपे जर मूल उद्देश्य था बीमारशिल मुनाफा अर्जन कम्पानी विभिन्न धरण बीमार स्कीम जारी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 প্রিয় দর্শক মন্ডলী যে কথা বলছিলাম বিমা অবৈধ বিমা এবং বৈধ বিমা সম্পর্কে আলোচনা করছিলাম তার মধ্যে বাণিজ্যিক বিমা যেটা বাণিজ্য রূপে আমাদের বাজারে প্রচলিত আছে এই বিমা কোনো মুসলিমের জন্য করা বৈধ নয় তার কারণ এটা এক প্রকার জোয়া আর জোয়াতে অংশগ্রহণ করা মুসলিমের বৈধ নয় কারণ জোয়া কোরআনের নির্দেশ মতে সেটা হচ্ছে হারাম আর দু নম্বর এতে আছে সুদ এই সুদ থাকার ফলে তাতে টাকা অল্প অথবা বেশি নেওয়া দেওয়া হয় এই জন্য এই বিমা আমাদের জন্য মুসলিমদের জন্য জায়গ নয় মুসলিম ওয়ার্ল্ড লিগ এর শাখা সংস্থা ইসলামিক ফেক একাডেমি যে মক্কাতে আছে এবং সৌদি আরবের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 নিছক বেশি নেওয়ার সুদ ও সময় নেওয়ার বিনিময়ে ঋণের সুদ উভয় প্রকার সুদ থেকে পবিত্র তার মানে রিবাল ফাজল আর রিবাল নাসিয়া দু রকম সুদ আছে তো কম বেশি নেওয়ার সুদ আর ঋণ দেওয়ার বিনিময়ে যে টাকা বাড়তি নেওয়া হয় সে সুদ উভয় সুদ থেকে পরিচ্ছন্ন এবং পবিত্র এতে কিন্তু সুদের কারবার নাই। অতএব এতে অংশগ্রহণকারী সদস্যদের বিমা চুক্তি কোনো সুদি চুক্তি নয় আর তারা তাদের কিস্তিতে জমা করা টাকাকে সুদি কারবারেও খাটায় না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 সুতরাং উভয়ভাবে বাণিজ্যিক বিমা আমাদের জন্য যায় না আর সমবায় বিমা যায় যে এই জন্য হচ্ছে যে বাতি টাকাটা আমরা পাচ্ছি সেটা কিন্তু সুদ না সেটা অনুদান এবং সেটা সুদে খাটানো টাকাটা সেটা হচ্ছে হালাল ব্যবসায় খাটানো টাকা অতএব সর্বোপ্রকারভাবেই আমাদের জন্য সেটা হালাল হয়ে যাচ্ছে আসসালাম আসসালাম অনেক ব্যবসায়ী কোনো জিনিস মানে পণ্য সস্তার সময় অনেক করে উঠে নাই। তারপরে ওই পণ্যের যখন দাম মানে বৃদ্ধ হয় সেই সময় পূর্ণবার করে বিক্রি করে সেই ব্যবসা কি হালাল পণতে হবে গুদাম জাত করা হারাম গুদাম জাত করা বলা হয় যখন বাজারে জিনিস মার্গ হয় আকরা হয় তখন আমি কোনো জায়গাতে সেই পণ্য পাই এবং আরও আকরা করার জন্য আরও দাম চড়ানোর জন্য আমি সেই মালটাকে বাজার থেকে তুলে নিয়ে গুদাম জাত করি মাল বাজার থেকে তুলতে পারি না আমি কোথেকে পেয়েছি সেই মাল বাজারে ছাড়ার কথা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 কিছু বিক্রি করতে হয় অভাবে আর কিছু তারা জমা করে জমা রেখে দেয় মনে মরা মড়ায় গোলাতে ধান রেখে দিল কোল্ডস্টোরে আলু রেখে দিল দিয়ে যখন দাম বাড়লো তখন বিক্রি করলো এটা কিন্তু গুদাম জাত না বাজারে চলছে আপনি এখন ছাড়ছেন না আপনার এখন প্রয়োজন নেই আপনি একটু দাম বাড়লে ছাড়বেন এটা কিন্তু গুদাম জাত করান্লাহ আপনার তৌফিক দেন ওসাল নবীন মোহাম্মদ আলআ আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত